হিন্দ বিন্থারিস রহমতুল্লাহ আলাহী হতে বর্ণিত নাবী সাল্লাহ আল্লাহ সাল্লামের স্ত্রী সালামাহ সালামা রাজিয়াল আনহা তাকে জানিয়েছেন নারীরা আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের সময় পার্জ সালাতের সালাম ফেরানোর সাথে সাথে উঠে যেতেন এবং আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম ও তার সঙ্গে সালাত আদায়কারী পুরুষগণ আল্লাহ যতক্ষণ ইচ্ছা করেন অবস্থান করতেন অতপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম উঠলে পুরুষরাও উঠে যেতেন